রাফি ইবনু খাদেজ রদিয়াল তালাহ হতে বর্ণিত তিনি বলেন আনসারদের মধ্যে আমরা অধিক শস্যক্ষেতের মালিক ছিলাম তাই আমরা জমি বর্গা দিতাম কখনও এ অংশে ফসল হতো আর ওই অংশে ফসল হতো না তখন আমাদের তা করতে নিষেধ করে দেওয়া হলো কিন্তু অর্থের বিনিময় চাষ করতে দিতে নিষেধ করা হয়নি